আবদুল্লাহ ওমর আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা আমি আমাদের ঘরের উপর উঠে দেখলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুটি ইটের উপর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন